রোজার অনেক ফজিলতের কথা রসুল্লাহ বলেছেন নফল ফরজ সব রোজাই গুরুত্বপূর্ণ তবে এই রোজার ফজিলত হওয়ার জন্য একটু সচেতন হতে হবে তাই এই হাদিসে রসুল্লাহ সাল্লাম এর পরে বলছেন সৌমজুননা সৌমজুন রোজা হলো ঢাল পাপ থেকে ঢাল ঢাল ফুটো করোনা তাহলে তীর লেগে যাবে সেটা কেমন যখন কেউ রোজা রাখবে রোজাদার সেজন্য রোজা অবস্থায় কোনো বাজে কথা গুনার কথা অশালীন কথা অথবা অশ্লীল কথা পচা কথা মুখ দিয়ে উচ্চারণ না করে অশালীন কথা কর্কশ কথা গালি দেওয়ার কথা বাপমা তুলে কথা অথবা এমন কথা কথা যেগুলো আমরা সমাজে বলি অমকের ফুত তমকের এই সব কথা অশালীন বাজে কথা যেগুলো অশ্লীলতা প্রকাশ করে কোনো কথা রোজা রেখে বলা যাবে না তারা সাধারণত মাথায় লাঠি মারে না চাঁদাবাজি করে না আমরা যে গুণাটা সবচেয়ে বেশি করি সেটা হলো জবানের গুণা আমরা সবাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত গোনা করি তার নব্বই পার্সেন্ট বা পঁচানব্বই পার্সেন্ট কিন্তু ছেলে স্ত্রী প্রতিবেশী কাজের মানুষ বিভিন্ন মানুষের সাথে যে আমাদের ইন্টারাকশন হয় তখন আমরা অনেক অশালীন কথা মুখ দিয়ে বলে ফেলি আমরা বুঝিও না যে এগুলো গোনা অথচ আল্লাহ রসুল সালাম বলেছেন আল্লাহ মানুষদেরকে নামে ফেলবে তার মূল কারণ হলো তার জবান জবান জবান আল্লাহ আমাদের জবানটা দিয়েছে আমাদের অনেকগুলো অঙ্গ প্রতঙ্গ আছে হাত হাতের গুণা আছে চোখ চোখের আল্লাহ মেশিনটা বানিয়ে দিছে ট্যাক্স ও লাগে না ব্যাটারিও দেওয়া লাগে না রিসার্জও করা লাগে না বাসা বিশেষ করে বাঙালি চায়ের দোকানে একশো কথা বইয়ের কাছে বসলে পাঁচশো কথা দোকানে বসলে তিনশো কথা কথা অটো বেরিয়ে যাচ্ছে আর আল্লাহ বলছেন আল্লাহর ফেরেস্তা ওটা লিখে ফেলে একটা কথাও বাদ দেয় না অমা ইয়াল ফিজু একটা সিঙ্গেল শব্দ বাক্য যদি সে বলে তার যে সংরক্ষণ করছে সে ওটা লিখে কাজেই এজন্য আল্লাহ রসুল আমভাবে বলেছেন সাধারণ ভাবে বলেছেন মানকানা ইয়াল আল ইয়াকুল যদি তোমার আল্লাহর উপরে আর আখেরাতের উপর ইমান থাকে তাহলে কথা মুখ দিয়ে বের করলে ভালো কথা বের করবা নইলে তালা মেরে থাকে আল্লাহ রসুল সাল্লাম অন্য হাদিসে বলছেন মিন হুসনি ইসলামিল কুহু মালায়নি আপনি যদি ভালো মুসলমান হতে চান তাহলে যেটা আপনার জন্য প্রয়োজন না আপনি দোকানে বসে আছেন রাজনীতির কথা হচ্ছে আভাওয়ার কথা হচ্ছে আমেরিকার কথা হচ্ছে দেখবেন আপনি কোনো অনুভূতি ছাড়ায় অংশ নিয়ে ফেলেছেন কথা আর আপনি চাপতে পারেননি একটা বেড়েই গেছে কিন্তু এই কথাটা বললে আপনার কতটুকু লাভ হবে আপনার কি পরিমাণ সব পেবে কথাটা দরকার আছে কিনা দুনিয়া বা আখেরাতে এই কথার দ্বারা আপনি কোন টাকা পয়সা বা সব অর্জন করবেন কিনা আপনার স্বার্থ সংশ্লিষ্ট এইটা হলো মালায় আনি অপ্রয়োজনীয় কথা কাজেই যেটা আমি কথা বলার আগে হিসাব করব। আমি আমি হিসাব করি মাঝে মাঝে সব সময় হিসেব করি না গাড়িতে যখন আমরা যাই বিশ্ববিদ্যালয়ে আমাদের বন্ধুরা গল্প করে তো আমি গল্প করি মাঝে মাঝে আমি হিসাব করি যে আমি নটার সময় গাড়িতে ছুটছি সাড়ে নটায় বা নয়টা এ গাড়ি থেকে নামছি বিশ্ববিদ্যালয়ে এই তিরিশ চল্লিশ মিনিটের ভিতরে কয়েক হাজার কথা বলছি একটাও দরকার ছিল না আমাদের ব্যক্তিগত হাসি তামাশা একজনকে একটা খুঁজা মারলাম আরেকজন একটা খুঁজা মারলো এইভাবে যতগুলো কথা বললাম দেখা গেল এই চল্লিশ মিনিটে হয়তো প্রায় চারশোটা শব্দ আমার মুখ দিয়ে বেরিয়েছে মিনিমাম এবং এই শব্দগুলোর একটা দ্বারা আমার কোন সাব হয়নি বরং কিছু খুঁড়া হয়েছে আমি যদি এই সময়টা চুপ থাকতাম কোনো সমস্যা হতো না আমাকে কেউ খারাপ বলতো না আমি নিরাপদে থাকতাম রিল্যাক্স ব্রেনটা রিল্যাক্স থাকতো আর যদি এর বদলে আমি এই চল্লিশ মিনিট জিকির করতাম কয়েক হাজার সুবাহ আল্লাহ অথবা কয়েকশো দরুদ পড়তে পারতাম তার কুহু মালায় আনি চুপ করার অভ্যাস করেন প্র্যাকটিস করেন যে আল্লাহ এই কথা শুরু হয়েছে আমি বসেও থাকবো কথা একটা বলবো না ভিতর থেকে বেরোচ্াবে বেরোচ্াবে এইটা বলি এটা একটা বড় প্র্যাকটিস বিশ্বাস করেন আপনি যখন আপনার আপনি আল্লাহ কোরআন কেনে বলছেন যেটা ব্যাপারে তোমার নেই লোকের কথার ভিত্তিতে তার পিছনে চলো না সে বিষয়ে মন্তব্য করোনা সন্দেহ করোনা কল্পনা করো না এগুলো করো কারণ তোমার কান চোখ অন্তর প্রত্যেক তার ব্যাপারে আল্লাহকে আমাদের দিনে জিজ্ঞাসা করবে এজন্য জবানকে সং জিনিস আপনি গেছেন এটা খারাপ রাগ আসলে কখন খারাপ হবে তালা মারা আছে খুব একটা সমস্যা নেই কিন্তু যখন জবান খুলে দিলেন তখন আর ঠেকাতে পারবেন না এজন্য জন্য জবানটাকে কন্ট্রোল করা এটা আমাদের ইমানদারদের বিশেষ করে আপনারা যারা আমাদের আজ সোনা ট্রাস্টে সুনাতের জন্য আসেন আমি সারা বাংলাদেশে প্রয়োজনে অপ্রয়োজনে যেতে হয় একজন মানুষ পঞ্চাশ বছর দিনদার সমাজের ট্রেডিশনাল দিনদার আলিমুল আমাদের কাছে যান পীর সাহেবদের কাছে যান সবে বরাত পালন করেন সবে কদর পালন করেন কিন্তু হালাল হারাম সম্পর্কে সচেতন না অনেক পাবে। কিন্তু আমি নিজে দেখি অনেক জায়গায় যাই তাহিদ এবং সুনত বোঝে সহি আলোকে তারা দিনদার তারা শুরুতেই দেখবেন দাড়ি রেখে ফেলেছে লম্বা চাকরি তিনটে বাদ দিয়েছে হারামের ভয়ে পর্দার ব্যাপারে সচেতন অর্থাৎ দিনের হালাল হারাম এগুলোর ব্যাপারে খুবই সচেতনতা আসে কারণ তারা বোঝে যে আমার আমল নিয়ে আমাকে আল্লাহর কাজ যেতে হবে আর তাদের জন্য এই আমল কিন্তু কষ্ট লাগে না আপনার মনে করেন দাঁড়িয়ে রেখে বল তার আনন্দের কাজ তার ভালো লাগে তার ভিতরে আছে তৃপ্তি আছে আনন্দ লাগে তার ওই হারাম চাকরিটা ছেড়ে দিয়ে একটু কষ্ট হলো হালাল চাকরিতে থাকতে তার মজা লাগে কষ্ট হয় না কারণ ইমান তাকে সহযোগিতা করে এই জন্য কোরআন এবং সুন্নার যে বিষয়টা আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সেটা হলো ভাইরা এই আমি আজকে বলবো না শুধু সিয়াম কেন্দ্রিক কথাগুলোই বেশি বলব কারণ আমাদের রমজানের আরো কিছু মাসলাম সেল আছে আমরা তো মাজনা রমাদানেও আর হবে না রমাদানে আমরা করতে পারি না ইনশা আল্লাহ রমাদানের পরে অর্থাৎ জুলাই মাসেরটা হবে না আগস্ট মাসেরটা টা হবে যদি আল্লাহ আমাদের আলোচনা করতে হবে কেন বললেন বিশেষ করে জুন মাসে এটা কেন দরকার কারণ জুন মাসের গরম এবার বাঙালি মেজাজের গরম আর পেটের খুদার কারণে গরম তিন গরম এক জায়গায় হয়ে বিশার গরম খুদার গরম আবহাওয়ার গরম বাঙালি মেজাজের গরম এই চার গরম এক জায়গা হয়ে রোজা অবস্থায় আমরা সহজেই বিস্ফোরণ হয় অর্থাৎ বাস্ট হয়ে যায়। যে কথাই রোজার আগে রাগিনি ওই রকম একটা কথাই রোজার ভিতরে রাগ হয়ে যায় বউয়ের সাথে কাস্টমারের সাথে কর্মচারীর সাথে বাজে কথা বলে ফেলি এরকম কি ঘটে নাকি এই জন্যই রসুল্লাহ সাল্লাম সাবধান করলেন যে এই চায়ের গরমকে একসাথে সংরক্ষণ করতে হবে রোজা অবস্থায় তুমি নিজেকে বারবার অটো মেসেজ দেবে আমি আমি রোজা রোজা। কিন্তু প্রচন্ড পিপাসায় তুমি পানি খাওনি কারণ তোমার কাল মেসেজ নিচ্ছে রোজা রোজা আছি খাওয়া যাবে না প্রচন্ড ক্ষুধায় তুমি খাবার খাওনি কারণ তোমার অন্তর মেসেজ নিচ্ছে তুমি রোজাদার খেতে পারবে না ঠিক এই কন্টিনিউটা আপনাকে দিতে হবে আমি রাখতে পারবো না আমি তো রোজা আল্লাহ জন্য বলছেন। যদি কেউ তোমাকে কোন রোজাদারকে গালি দেয় আপনি রাখবেন না রাগেননি কিন্তু গায়ে পড়ে আপনাকে রাগিয়ে দিয়েছে বাজে কথা বলেছে গালি দিয়েছে মারামারি করতে চলে আসে অংশ আয় সেজন্য বলে যে আমি রোজা আছি তার মানে আপনি নিজে তো রাখবেন নাই কেউ যদি রিয়াকশনারি রাগ তৈরি করে আপনি তাও রাখবেন না এই মানে রাগ কন্ট্রোল যদি আপনি করতে পারেন তাহলে আপনার রোজা সফল রোজা ঢাল আর না হলে ঢাল কিন্তু ফুটো হয়ে গেল আর ঠেকাতে পারবো এই রোজা রেখে জবানের গুণাগুলো আমরা বেশি করি তার ভিতরে বাজে কথা স্লাং কথা অশালীন কথা বকা কথা যেটা আমরা বলি আর একটা হলো গিবত করা গিবত সবসময় হারাম তবে রোজার সাথে তার একটা সম্পর্ক আছে রোজা মানে কি পানাহার ত্যাগ করলাম রোজার কারণে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবাই করা গরু ছাগল বা মুরগির গোস্ত রান্না করে ভুনে রাখা আছে রান্না বা আমি খাইলাম না। রোজা। করা হলো মরা গোস্ত খাওয়া ভাইয়ের মরা লাশ আছে আমি চুরিতে কেটে কাঁচা গোষ্ঠ কামড়ে খাচ্ছি আপনি রোজার কারণে হালাল রান্না করা গোস্ত খাইলেন না কিন্তু মরা ভাইয়ের কাঁসা গোস্ত খাইলেন তে কেমন রোজা হলো এত কোন রোজা হল না এই জন্য আমরা সবসময় গীবত পরিহার করব তবে বিশেষ করে রোজা অবস্থায় আমরা মানুষের সমালোচনাটাই পরিহার করব কাউকে নিয়ে কোনো কথায় যোগ দেবো না যখনই দেখবেন মানুষের কথা অ্যাভয়েড করে কারণ মানুষ নিয়ে কথা হলেই সমালোচনা আসবে ব্যক্তি নিয়ে কোন সমালোচনায় যাবেন না